বাংলা মানবতা সমাধান كم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واذا غشيهم موج كظلال دعوا الله مخلصين সারা বিশ্বের বাংলা বিভাগের দর্শক শ্রোতা ও ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে ধারাবাহিক ভাবে আলোচনা করে আসছিলাম ওরা অনেক রেম কিনে কোরআনে কেরেম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এক গ্রন্থ তা তা করেছে এক মহান আমি বিভিন্ন বিষয়ের আলোচনার অবতারণা করে এখন আপনাদের সামনে আলোচনা করছি কোরআনের বৈজ্ঞানিক যে বিজ্ঞানের সাথে সম্পৃক্ত যেসকল সকল আয়াতগুলো আছে তার কিছু আয়াতগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছে। এই বিষয়ের উপরে ডক্টর মরিস বোকাইল এবং ডক্টর শমশান আলী এবং প্রফেসর আব্দুল মজিদ জিন্দানি সহ অনেকেই বিভিন্ন মুখে আলোচনা করেছেন ওর আন হাদিসের সাথে সেই আলোচনাগুলো কিছু মিলিয়ে আপনার সম্মুখে স্থাপন করার চেষ্টা করছে। আর এটা উপস্থাপন করার মূল কারণ এই যে যারা একটু বিজ্ঞান শিখেন একটু ডাক্তারি শিখেন একটু ইঞ্জিনিয়ারিং শিখেন যারা মহাশূন্যের ব্যাপারে একটু গবেষণা করেন যারা পানি নে মাটি নে সাগর বা প্রাকৃতিক বিভিন্ন নিয়ে চিন্তা ভাবনা করেন লেখা পড়া করেন তারা তাদের কেউ কেউ খুব দ্রুত নাস্তিকতা দিকে চলে যান কেউ কেউ নিজেরা অহংকারে হয়ে যান কেউ কেউ বিপদে কুপ হতে চলে যেতে চান কেউ কেউ বা গোটা জগৎটাকেই বৈজ্ঞানিক জগৎ ভুলে ধর্মীয় জগৎ দিনই জগৎকে তারা ভুলে যান কিংবা দিনকে ওই তাদের চিন্তাধারার পিছনে চালাতে চেষ্টা করেন আমি বলবো যে না দিন তো আল্লাহ আর দিন তো স্রষ্টার বিজ্ঞান বৈজ্ঞানিক বিজ্ঞান বিষয়ক আলোচনা বিজ্ঞানের বিষয়বস্তু পদার্থ সব কিছু তো আল্লাহর সৃষ্টি সুতরাং আপনি যেই হন না কেন আল্লাহকে তো ভুলে যেতে পারেন না স্রষ্টাকে তো ভুলে যেতে পারেন না সেই মহাবৈজ্ঞানিক সেই মহা স্রষ্ট বৈজ্ঞানিক কিন্তু স্রষ্টা নন বৈজ্ঞানিক একজন গবেষক বৈজ্ঞানিক আবিষ্কারক বৈজ্ঞানিক আমি নিয়ে আলোচনা করছিলাম আলোচনা নিয়ে আলোচনা করছিলামিমে কোরআনেক রিমে সুরান উড়ে এসেছে সাগরের ভিতরে ঢেউ এর পরে ঢগ অন্ধকারের পরে অন্ধকার বৈজ্ঞানিকগণ বিভিন্ন গবেষণায় দেখিয়েছেন যে বেশ কেউ দুইশো মিটারের ভিতরে গেলে সাগরের মানুষ আর সেখানে বাঁচতে পারে না এমন কি মাছেরাও সাগরের গভীর তলদেশে গেলেও তারা নাকি আর দেখতে পায় না কিন্তু এমন অবস্থা করে দিয়েছেন মধ্যে এমন শক্তি দিয়েছেন যে তার নিজের থেকে আলো ঠিকরে বের হয়। তার সেই আলো থেকেই মাছেরাও অধিক গভীরে তারা দেখতে পায় বৈজ্ঞানিকগণ বলেন যে বেশ কিছু দূর নিচে গেলে প্রথম ওই লাল রশ্মি বিলুপ্ত হয়ে যায় তারপরে হলুদ রশ্মি তারপরে কমলা রঙের কমলা রস্মি হলুদ রস্মি ইত্যাদি বিলুপ্ত হয়ে যায় তারপরে সবুজ রশ্মি বিলুপ্ত হয়ে যায় তারপরে বেগুন রস্মি সবার শেষে গাঢ় নীল রস্মি বিলুপ্ত হয়ে যায় তারপরে আর কিছু দেখা যায় না সাগরের ভিতরে অন্ধকার অন্ধকারের পরে অন্ধকার ঢেউ পরে ঢেউ কিন্তু লক্ষ্য হলো কি আল্লাহর সেটা হলো জেনে দেখো তোমরা আল্লাহকে ভুলে যেও না আল্লাহকে মানুষ ভুলে যায় সাকসেসফুল হবে এই চিন্তায় তারা উদ্বেলিত হয়ে পরে আল্লাহকে ভুলে যায় আল্লাহকে ভুলে যায় যে এই মহাসাগর আল্লাহ নির্দেশে কোনো মুহূর্তে উত্তাল তরঙ্গে পরিণত হয়ে তাদের এই আনন্দকে শেষ করে দিতে পারে তাদের এই জাহাজকে নৌকাকে ডুবে সাগর তারা বুঝতেও পারল না আল্লাহাক বলেন যে ভুলে যেও না ওয়াইদা গাছিয়া হোম্মা হঠাৎ করে ঢেউ যখন ঢের পাহাড় এসে তাদেরকে ডুবে দেয় ওই সময় আবার তারা আল্লাহকে স্মরণ করে এই মুহূর্তে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে পড়ে প্রথম তো বাঁচাও বাঁচাও চিৎকার করে তারপরে মনে করে সারেং তাকে বাঁচাতে পারবে তারপরে মনে করে উদ্ধারকারী বাহিনী তাদেরকে বাঁচাতে পারবে কোনো কিছুই যখন কাজ হয় না যখন পানিতে নিমজ্জিত হওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ অবশিষ্ট থাকে না তখন ডাকে দাউল্লাহ মুখলে সিন আলাহদ্দিন পৃথিবীর যত কিছু উদ্ধার করার আশা ছিল সব তো বাতিল হয়ে গেছে তখন এক আল্লাহ তোমাকে ছাড়া আর বাঁচানোর কেউ আল্লাহ আল্লাপ যখন এই অবস্থা থেকে তাকে উদ্ধার করে নানান কিছু মান্ন করতে থাকে তখন আল্লাহ মান্ন করলাম তোমার নামে এই নজর মানলাম যদি বাঁচতে পারে এই দিব সেই দেব কোনোদিন তোমার পথ থেকে বিচ্যুত হবো না তোমার কাজই করব কোন রকম শুধু বাঁচিয়ে দাও তারপরে আল্লাহাক যখন উদ্ধার করে দেন মধ্যে কেউ কেউ আছেন সব ভুলে যায় এই জন্য আল্লাহাক বলেন আমার আয়াত অস্বীকার করা আমার আয়াত থেকে এই মোড় ফিরে চলে যাওয়া আমার আয়াতকে অগ্রাহ্য করে শুধুমাত্র তারাই যারা খাত্তার এবং কাফের আসুন এই জীব বৈচিত্র প্রাণী বৈচিত্র এবং উদ্ভিদ বৈচিত্র্য বৃক্ষতার বৈচিত্র্য নিয়ে পাক কি বলছেন আমরা একটু শুনি আমরা তো বায়োলজি জুলজি ভুটানি কত বিদ্যা ভাগ ভাগ করে আমরা এখন লেখাপড়া করি ইউনিভার্সিটিতে আমাদের ছেলেপেলা পড়ে আমাদের শিক্ষকগণ সেখানে পাঠদান করেন যারা বৈজ্ঞানিক তারা আরো তারা বের করেন ল্যাবরেটরিতে পরীক্ষা করেন কৃষি বিজ্ঞানীগণ তাদেরও বিরাট অবদান এই সকল শাস্ত্রে রয়েছে আসুন তো দেখি আল্লাপাক এগুলার ব্যাপারে কিছু বলেছি কিনা আল্লাহ পাক বলেন প্রাণী জগৎ পানি থেকে সৃষ্টি أَوَلَمْ يَرَى الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيِّ أَفَلَا يُؤْمِنُونَ سورة الأنبيار ترش نمبر آيات سورة الأنبيار ترش نمبر آيات الله فاك আসমান দুটো দুটো একত্রে ছিল দুটি মিশ্রিত ছিল বিগ ব্যাঙ্গের হয়তো এখানে আবার ফিরে আসবে সেটাকে আল্লাহ না হুমা আমি তিনিছি তারা কি ইমান আনবে না সম্মানিত সারা বিশ্বের পৃথিবীর বাংলা বিভাগের দর্শক শ্রোতা আমি ছোট্ট একটি বিরতির পরে আবার আলোচনায় ফিরে আসব ইনসা কলাম বরহান মুস্তান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে বিষয়গুলো আলোচিত হয়েছে সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন कुरान भो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন কোরআন ও ইসলাম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 তিরিশ নম্বর আয়াত দেখেনা অবিশ্বাসীরা কি না খেয়াল করে না আমি প্রত্যেক জিনিস জীবিত করেছি পানি দিয়ে জীবিত রাখি পানি দিব এরপরেও কি তারা না। দেখুন বিগ ব্যাং তত্ত্ব হতেও পারে নাও হতে পারে যদি হয়ে থাকে যে তুমি এই দুইটা আলাদা করো কোন ধরে টান দিয়ে দুটা আলাদা হয়ে যাবো রুটির দোকানে দেখেন তাহলে দেখবেন একটা থেকে আরেকটা রুটি বানানো ওই সিংগারার ওই আটার খামিরা একটা থেকে একটা। খামেরা আরেক রুটির খামেরার থেকে আলাদা করে নেয় আর ওই এক পরাটা সিঙ্গারা থেকে আরেক সিঙ্গারার খামিরা ওই রুটি আলাদা করে নেয় কেন মাছ সহজ আল্লাহর কাছে তার চেয়েও সহজ আহওয়ান। এত জটিলার জন্য আমাদের আমি করেছি পানির দ্বারা জীবিত করেন অধিকাংশ জীব জন্তুই তার মধ্যে পঞ্চাশ থেকে আশি ভাগ পানি পৃথিবীর শতকর চার ভাগের তিন ভাগই পানি আল্লাপাকানির মাধ্যমে জীবিত রাখেন এই পৃথিবীর আসতে পারে ক্রমবিকাশবাদ উনিও বলছেন যে পানি থেকে জীবের উমেষ ঘটেছে এটা যদি হয়ে থাকে এটা মিলে যেতে পারে আল্লাহ বলেছেন আল্লাহ প্রত্যেক জন্তু কে সৃষ্টি করেছেন পানি থেকে তবে ডার যেখানে ভুল করেছেন সেটা হলো যে জীবের ঘটলো সেটা বড় হতে থাকলো তারপরে হঠাৎ করে মানুষ হয়ে গেল আমি বলে যে এখানেই ভুলটা হয়ে গেছে ম্যান্ডেল তার জেনেটিক্স প্রমাণ করে দিয়েছেন যে প্রত্যেকের জিন আলাদা স্পেসিস বা প্রজাতির এক প্রজাতির থেকে আরেক প্রজাতি হতে পারে না এটা হয় না তাই যদি হতো তাহলে এই ঢাকা চিড়ি কত বানর রয়ে গেছে সেই বানরের গেছে জীবজন্তুলে রিভলিউশন বন্ধ হয়ে গেলে কেন পৃথিবী পৃথিবী উন্নত হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে কই কোন জীব তার বদলিচ্ছে না পাবদা মাছ বোয়ালও হচ্ছে না সুপারি গাছ তাল গাছে রূপান্তরিত হচ্ছে না এবং এই টাকি মাস মানে সেটা শোলেও রূপান্তরিত হচ্ছে না এমন বানর ও অন্য প্রজাতিতে রূপান্তরিত হচ্ছে না এবং মানুষও এগুলো হতে হতে সেটা মানুষ অন্য প্রাণীতে রূপান্তরিত হচ্ছে না কোরআন স্পষ্ট করে বলে দিচ্ছে যে তিনি আদমকে কে কিভাবে সৃষ্টি করেছেন ফিল আল্লাপ শুধু সৃষ্টি করেই খান্ত হন নাই কোথা থেকে সে উঠবে কোথায় তার মৃত্যু হবে সবকিছু আল্লাহর হাতে রয়েছে আল্লাহাক সেটা করে আসুন উদ্ভিদ বিদ্যানে আমরা কিছু কথাবার্তা বলি আল্লাহ পাক বলেছেন নিম্মা তুমি আল্লাপা যা কিছু তিনি এম করেন মাটির থেকে করেন। উৎকীর যা হয় হাব্বা আমি সেখানে উদ্ভাবন করেছি সেখান থেকে আমি বের করেছি মাটির থেকে উদ্ভিদ সেখান থেকে যে গাছকে হাব্বা সেখানে আমরা ভস্য দেই আল্লাপা ও আয়না বা আঙ্গুর দেই তারপরে জৈতুন দেই আল্লাপাক আসমান থেকে পানি বর্ষণ করেন ফি অতপর আল্লাপাক কি করেন তার দ্বারা আবার ঘোষণা দিচ্ছেন যাও বলেছেন। যে তারপরে জীবজন্তুতে সবই জোড়ায় জড়ায় হয় তাদের পুংরে স্ত্রী মিশ্রণ হয় কিন্তু নাও হতে পারে অধিকাংশই হবে অমিন কুল্লেসামারাত ফলের মধ্যে হবে প্রত্যেক ফলের কথা আল্লাফাক বলেছেন হয়তো এখন পর্যন্ত বৈজ্ঞানিক গবেষণা ঠিক হয় নাও হতে পারে বলছি নাও জেনে থাকতে পারে প্রজননের জন্য এক সময় বেরিয়ে আসবে আল্লাহ পাক যেহেতু তার কোরআনে বলেছেন জোরাই জন্য আল্লাহ পাক বলেছেন সুরা বাইশ নম্বর আয়াতে আমি বাতাস প্রেরণ করি হিসাবে ঢুকে যাওয়া মিশে তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহাক কোরআনে কার্ল বেত তিনি সৃষ্টি করেছেন মেম্মা তুম্বিত মাঠের থেকে যত কিছু হয় গাছপালা বৃক্ষ লতা যত কিছু হয় মাঠের থেকে যা হয় সেগুলা সৃষ্টি করেছেন আল্লাহ সেটা ভালো জানেন আশা করা যায় যে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সেগুলা ভবিষ্যতে আরো ভালোভাবে প্রমাণিত হবে আবার দেখুন জীব জন্তু প্রসঙ্গে আল্লাপাক তাদের কিছু নেচারের কথা তাদের কিছু শারীরিক গঠনের কথা আল্লাহাক বলে দিয়েছেন সুরা পঁয়তাল্লিশ নম্বর আয়াতে রয়েছেন হুম শি আলাই হুম আলা আল্লাহাক বলছেন পাক প্রত্যেক জীবজন্তুকে সৃষ্টি করেছেন পানি দিয়ে ফামিন ফমিন হুম আলা বাতনে সেই জীবজন্তুর মধ্যে কোন কোন জীব চলে তার পেটের উপরে দিয়ে যেরকম সাপ পেটের উপরে চলে অমিন হুম আলা কোনো কোনোটা আবার দুই পায়ের উপর চলে উট পাখি মুরগি ইত্যাদি দুই পায়ের উপর চলে অমিন হুম মামসি আলা আর বা কোনো কোনোটা আবার চায়ের পায়ের উপর চলে ছাগল গরু ভেড়া ঘোড়া ইত্যাদি আল্লাপাক যা ইচ্ছা তাই সৃষ্টি করেন আল্লাহ সকল কিছুর আবার এই জীবজন্তুগুলা এই পশু পাখি গুলা এগুলা কিন্তু আবার দলগত চলে আমরা কিন্তু মনে করেছিলাম পৃথিবীর মানুষ ও আবার কি বুঝে গরু গাধা ছাগল পিপরা পাখিগুলা যার যার মতে যার যা খুশি চলে না চলে ওগুলো কিছু বোঝে না কিন্তু আল্লাহাকুর আনেক রেমে বলছেন জীব জন্তুর ছা চতুষ্দ জন্তুর ছুড়া আর মধ্যে আল্লাহ পাক বলছেন যত জীব এই পৃথিবীতে রয়েছে ওলা তির জানা হাইহে আর যত পাখি তার দুই পাখার উপর উড়ে আলাদা প্রজাতি আলাদা আলাদা স্পেসিস আবার তাদের নিজস্ব ধারা রয়েছে বিভিন্ন সামাজিক পদ্ধতি রয়েছে তাদের দলগত অবস্থান রয়েছে সৃষ্টিগত অবস্থান রয়েছে স্বভাবগত অবস্থান রয়েছে মানুষকে বুঝতে হবে যে আল্লাহ কি বলছেন কি বুঝাতে চাচ্ছেন আকর্ষণ করে খুব স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছেন এখন না বৈজ্ঞানিকরা একটা দুটা করে বের করার অবকাশ পাচ্ছেন সম্মানিত পৃষ্ঠীর সারা বিশ্বের দর্শক শ্রোতা আজকের এই বক্তব্য আমি এখানে শেষ করছি আলহামদুলিল্লাহি رب العالمين والصلاة عليكم ورحمة الله وبركاته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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিআরএস সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানো ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও বিজিবি22 আইবিএন জিরো ডাবল ওয়ান থ্রি ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা মানবতার সমাধান